পরিচ্ছন্ন রাখা বা যারা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদেরকে আমরা অনেক ছোট মনে করি একটা ঘটনা একদিন একজন কালো বৃদ্ধ বয়স্ক মহিলা আল্লাহর রাসুলের মসজিদ পরিষ্কার করতেন আল্লাহর রাসুলের মসজিদ ঝাড়ু দিতেন একদিন হঠাৎ জিজ্ঞেস করলেন কোথায় সে তখন সাহাবিরা উত্তর দিল মা সে মারা গেছে তখন রাসুল সাল আলী বলছেন সে যে মারা গেছে তোমরা আমাকে বলো কেন তোমরা আমাকে জানাওনি কেন তোমরা আমাকে ডাকুন কেন তোমরা আমাকে মারা গেছে মসজিদ পরিষ্কার মহিলা কালো বয়স্ক মারা গেছে এটা আবার শুনতে জানাতে হবে এই বিষয়টাকে সাহাবিরা অত গুরুত্ব এই জন্য তারা আল্লাহ রাসুলকে জানানোর প্রয়োজন মনে করে। তখন রাসুল সাল বলছেন তার কবর কোথায় আমাকে সেখানে নিয়ে যাবে তখন সাহাবি রাসুল সাল্লাইকে সেই মহিলার কবরে নিয়ে গেল তার জন্য দোয়া করবে। এই হাদিস প্রমাণ করে যে যারা মসজিদের দায়িত্ব পালন করে কর্মচারী পরিষ্কার পরিচ্ছন্নকারী খাদেন তাদের সম্মান কষ্ট কম নয় নিজেদের জন্য গর্বের সাথে ব্যবহার করে সে উপাধিটা কি বলতে পারবেন এবং বলা হয়ে থাকে তারাও বলে সত্য মিথ্যা আলাম। এই জন্য তারা এই লক্ষ্য ধারণ করে যে শরীফাইন দুই হারাম শরীফের খা তো এখনো মসজিদের খেদমত করা সম্মানের কাজ আল্লা কাজ নবী রাসুলদের কাজ ইব্রাহিম এবং ইসমাইলের কাছে আল্লাহ সুলহান ও তারা ওয়াদা নিয়েছে যে তোমরা মসজিদ পরিষ্কার রাখবা ঈশা আলাই সালাতামের মা মারিয়া মালে সালাতামের কাজই ছিল মসজিদ পরিষ্কার রাখা খাদে মা মসজিদের